পৌতলিক সেই সমাজে হাতে গোনা অল্প কজনই ছিলেন যারা তাও হিদে বিশ্বাস করতেন এবং শিরকে প্রত্যাখ্যান করেছিলেন সমাজের কলুষতা তিনি কোরাইশদের কেউ ছিলেন না ছিলেন বনু ইয়াদ গোত্রের বলা হয়ে থাকে তিনি অনেক দিন বেঁচে ছিলেন আশি বা নব্বই কেউ কেউ বলে থাকে একশো কিংবা দেড়শো বছর রসুল সাল্লাম আলিয়াসাল্লামের বয়স যখন বিশের ঘরে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 কৌশ সাঈদা তার গোত্রের পৌত্তলিক ধর্মের রীতিনীতি পছন্দ করতেন না তিনি বুঝতে পেরেছিলেন তারা ভুলের ওপরে আছে তার অন্তরে চেতনা ছিল বলে তিনি বুঝতে পারতেন তার গোত্রের লোকেরা ভুলের ওপরে আছে কিন্তু যেহেতু আগমন হয়নি তাই আনুষ্ঠানিকভাবে তিনি ইসলাম গ্রহণ করেননি প্রাক ইসলামী যুগে বিখ্যাত হুনাফাদের আলোচনায় যে চারটি নাম আসে তারা হলেন জাইদ এবেন আমর এ নুফাইল নুফায়েল ওয়ারাকা এ বিন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 তার পুত্র সাঈদ এবং জাইদ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির একজন তিনি একদিন রসুল সাল্লাহামের কাছে গিয়ে নিজের বাবা সম্পর্কে জিজ্ঞেস করলেন বাবা তো নবুয়ের আগেই মারা গেছেন তাহলে তার দিন কি ছিল নবীজি সাল্লাহ আলাইস্লাম বললেন কেয়ামতের দিনে তোমার বাবা একাই একটা জাতি হিসেবে উপস্থিত হবেন অর্থাৎ নবীজি সাল্লাহ আলাইস্লাম জাইদ বিন নুফাইলের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন বিচার দিবসে জঈদ একাই যেন একটি জাতি হিসেবে দাঁড়িয়ে থাকবেন হাসরের ময়দানে লোকেরা বিভিন্ন জাতিতে বিভক্ত থাকবে প্রত্যেক জাতির সাথে থাকবে সেই জাতির জন্য প্রেরিত নবী ও রসুল মুসা আলাহিসাল্লাম ইসা আলাই নূ আলাইসাল্লাম ইব্রাহিম আলাইস্লাম মুহাম্মদ সাল্লু আসসাল্লাম প্রত্যেকে তাদের উম্মত সহ উপস্থিত হবেন কিন্তু যেহেতু জাইদ বিন রুফাইল কোন নবীর উম্মতের অংশ ছিলেন না তাই সেদিন তিনি একাই যেন একটি জাতি বিচারে দিনে জাইদ একাকি হয়েও একটি উম্মাহ হিসেবে আল্লাহ পাবেন আল্লাহ তাকে যতটা করা সম্ভব ছিল ততটাই করেছেন এরপর ওয়ারাকা ইবেন নফল ওয়ারাকা ইবেন নফল উম্মুল মেন খাদিজা রাজেলা আনহার চাচাতো ভাই ধর্মমতে খ্রিস্টান শিক্ষিত ব্যক্তি ছিলেন খ্রিস্ট ধর্ম নিয়ে অনেক পড়াশোনা করেছেন তবে খ্রিস্টান হলেও তার বিশ্বাস ছিল আল্লাহ এক অর্থাৎ তিনি তাহলে বিশ্বাসী ছিলেন এ থেকে বোঝা যায় যে সেই সময় খ্রিস্ট ধর্মের এমন কিছু অনুসারে ছিল যারা এক আল্লাহর উপর বিশ্বাস করত তারা ইসা আলাহিসাল্লামকে রব আখ্যায়িত করত না রসুল্লাম আলিয়া যখন প্রথম ওয়াহি প্রাপ্ত হন তখন খাদি জারাদ আনহা এই ওয়ারাকে এবং নফলের সাথে এই ব্যাপারে আলোচনা করেছিলেন সেই ঘটনা ওয়াহির আলোচনায় বিস্তারিত আসবে এই ঘটনার পর পরই ওয়ারাকা মৃত্যুবরণ করেন ইসলাম গ্রহণ করার আগেই তার মৃত্যু হয় লোকে বলা বলি করতে থাকে ওয়ারাকার কি হবে সে তো মুসলিম ছিল না সে নিশ্চয়ই জাহান নামে যাবে নবীজি সাল্লা সাল্লামের উপর ওহি অবতীর্ণ হলেও সেটা সবার কাছে প্রকাশ্যে প্রচার করার নির্দেশ তখনও আসেনি রসুল্লাহ সাল্লাম ওয়ারাকা সম্পর্কে বলেন আমি তাকে স্বপ্নে দেখেছি তার পরণ ছিল সাদা কাপড় যদি তিনি জাহান্নামের অধিবাসী হতেন তবে সাদা কাপড় পরে থাকতেন না পরবর্তীতে ওয়ারাকা জান্নাতে যাবেন কেননা তার ইমান সঠিক ছিল উল্লেখিত চারজন হুনাফাদের মধ্যে বাকি দুজন উবাইদুল্লাহ ইবেন জাহাজ এবং উসমান ইবেন আল হুয়ারিস এই দুজনই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তবে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 সালমান আল ফারিসির কাহিনী বেশ ইন্টারেস্টিং যিনি ইসলামের আগমনের পূর্বে ছিলেন একজন তাওহিদবাদী যুবক এরপর যখন একদিন শুনলেন রসুল সাল্লু স্লামের আগমনের কথা তখন তার খোঁজে বেরিয়ে পড়লেন নানা চড়াই উত্তর সাল্লা সাল্লামের দেখা পান হয়ে যান তার সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর তিনি আরো বেশ কিছুদিন বেঁচে ছিলেন আর তার জীবনের শেষটাও চমৎকার তার নিজের বর্ণনা থেকে সেই কাহিনী সংরক্ষিত রয়েছে তার বৃদ্ধ বয়সের একটি ঘটনা একদিন ইবেন আব্বাস রাদু তার কাছে গিয়ে তার জীবনের গল্প শুনতে চাইলেন তখন তিনি ইবেন আব্বাসকে নিজের কাহিনী বলতে শুরু করলেন তার ভাষায় আমি ছিলাম ইস্পাহের এক ফার্সি যুবক আমাদের গ্রামের নাম জৈয়ান আমার বাবা সেই অঞ্চলের প্রধান আমরা ছিলাম মাজুস ধর্মের অনুসারী আমি অনেক কষ্টসহ্য করে অত্যন্ত কঠোরভাবে সেই ধর্মের অনুসরণ করছিলাম একজন ভালো মাজুস হওয়ার জন্য আমি কঠিন সাধনা করেছি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 তাদের পথের অনুসারী আর জীবিত নেই যারা সবাই মৃত্যুবরণ করেছে দিক নির্দেশনার জন্য অপেক্ষমান রসুল্লাহ সাল্লা তিনটি চিহ্নের কথাও সালমান ফারিসিকে বলা হয় এক তিনি হবেন আরব তিনি এমন এক স্থানে সফর করবেন যেখানে অনেক খেজুর গাছ জন্মে আর সেই ভূমির দুই পাশে হবে পাথুরে অঞ্চল দুই তিনি লোকদের সাদাকা গ্রহণ করবেন না কিন্তু নেন। তিন তার পিঠে দুই কাথের মাঝে অঙ্কিত এটা চিহ্ন সালমান বলতে লাগলেন আমি আরবে যাওয়ার পথ খুঁজতে লাগলাম হঠাৎ কল্প গোত্রের এক দল বণিকের সাথে আমার সাক্ষাৎ হলো তাদেরকে বললাম আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো বিনিময়ে আমার সব সম্পদ তোমাদের আমার গাধী ভেড়া সব তোমাদের তোমরা শুধু আমাকে আরবে নিয়ে চলো সুবাহাল্লাহ অসাধারণ যুবক অসাধারণ তার কাহিনী সত্যের খোঁজে পথে পথে ফেরা জীবনের গল্প লোকগুলো তাকে সাথে নিতে রাজি হল কিন্তু আরবে পৌঁছানোর পর বিশ্বাসঘাতকতা করতেও পিছপা হল না মুহূর্তের মধ্যে চোখ উল্টে ফেললো, ওয়াদি আল কুরা নামক এলাকায় এসে সালমানকে দাস হিসেবে এক ইহুদির কাছে বিক্রি করে দিল ওয়াদি অর্থাৎ পাহাড় তখনকার দাসপথাটা এমন ছিল যে কেউ দাস একবার হলে সেখান থেকে আর মুক্তির কোনো পথ নেই দাস দাসের কথা না কেউ শোনে না বিশ্বাস করে তাই সে নিজেকে যতই স্বাধীন বলুক কেউ মানবে না ইহুদি সেই লোক সালমানকে ওয়াদি আল নিয়ে গেল সালমান বলেন আমি জায়গাটি দেখে ভাবতে লাগলাম বোধহয় এই জায়গার কথাই পুরোহিত আমাকে বলেছিল তখন আমার মালিকের এক জ্ঞাতি এসে আমাকে তার কাছ থেকে কিনে নিল সে ছিল বনু কোরাইজার অধিবাসী আশ্চর্যজনক হলেও সত্যি এই বনুকোরাইজা গোত্রের লোকেরা বাস করত মোদিনায় সালমান তার নতুন মালিকের সাথে মোদিনায় গিয়ে পৌঁছল এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারলো, এই জায়গায় তিনি খুঁজছিলেন এই জায়গাটাই প্রচুর খেজুর গাছ আর দুই পাশে পাথরের ভূমি একদিকের অংশের নাম হল আলহার্রা আর গার্বিয়া আর একদিক হল আলহার্রা আর শাকিয়া এভাবে প্রাকৃতিকভাবেই মদিনার দুই সীমান্ত সুরক্ষিত ছিল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 এই এক মুহূর্ত যার জন্য বছরের পর বছর সালমান ফারিসি অপেক্ষা করেছেন ঘর ছেড়েছেন পরিবার ছেড়েছেন অজানা অচেনা কত জায়গায় ঘুরে ফিরেছেন শুধু সত্য জানার পারস্য ছাড়লেন সামে গেলেন সেখান থেকে তুরস্ক তারপর ইরান শেষমেশ আরবে এসে পৌঁছালেন আর আরব ভূমি ছিল পুরো দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন একটি এলাকা আর পার্শ্ববর্তী পারস্য আর রোম থেকেও বহু দূরে এই দূর প্রবাসে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 আর এই তিনশো গাছের একটাও যেন নষ্ট না হয় আর সেই সাথে আমাকে ৪০ আউন্স স্বর্ণ দিতে হবে। তাহলে তুমি নিজেকে নিতে পারবে। নবীজি সাল্লা কাছে ছুটে গিয়ে সালমান তার মালিকের এই অসম্ভব দাবির কথা বললেন রসুল্লাহ বললেন চিন্তা করোনা সাহবাদের ডেকে বললেন তোমাদের ভাইকে সাহায্য করো সালমান ফারেসি বলেন এরপর সাহাবিদের কেউ তিরিশটা খেজুরের গাছ কেউ ২০টা কেউ দশটা যে যেমন নিয়ে আসছিল। এমনি করে আমার তিনশোটা বীজ জোগাড় হয়ে গেল। গেলাম বললেন যখন তোমার কাছে তিনশোটা বীজ হয়ে যাবে তখন সেগুলোর জন্য গর্ত খুঁড়বে কিন্তু আগেই বীজ বপন করো না আমার সাথে দেখা করে যেও সালমান তিনশোটা গর্ত খুঁড়লেন রসুলুল্লাহর কথা অনুযায়ী সেগুলো সেভাবেই রেখে তাকে বলতে গেলেন সালমান বলেন রসুল্লা সাল্লা নিজের বরকতময় হাত দিয়ে সেই তিনশোটি বীজ করলেন সেই তিনশো কিভাবে ধারণাই ছিল না একদিন রসুল্লাহকে কিছু স্বর্ণ দেয়া হলো তিনি বলে উঠলেন তোমাদের পারস্যের সেই ভাই কোথায় সাহাবিরা সালমানের খোঁজে বেরিয়ে গেলেন সালমান এলে নবীজি সাল্লাহ আলাইস্লাম তাকে বলেন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 এরপর নবীজি সাল্লা সব জিহাদে আমি অংশগ্রহণ করেছি একটিও বাদ সালমান আল প্রথমবারের মতো খন্দকের যুদ্ধে যোগ দেন শত্রুদের জন্য মাটি পরীক্ষা খনন করার বুদ্ধিটা দিয়েছিলেন। এখন কথা হচ্ছে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহ আনহুর এত সব ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই সালমান ফারিসি তার জীবনের শুরুতে দিনের শিক্ষা নিয়েছিলেন সিরিয়ার পুরোহিতের কাছে সালমান তার সম্পর্কে বলেন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 আল্লা সব তালাক পরে বলেছেন আর যারা সৎ পথ প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের সৎ পথে চলা শক্তি বৃদ্ধি করেন আর তাদের প্রদান করেন তা কোয়া সুরা মুহম্মদ আয়াত সতেরো পুরো ঘটনা থেকে আরো কিছু শিক্ষা গ্রহণ করা যায় প্রথমত যারা হৃদায়তের খোঁজে থাকে তাদেরকে হিদায়ত দেয়া হয়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 وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله واصحابه وسلم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته رينجرز মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.ringersmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/ringersmedia অথবা ইউটিউব www.youtube.com/